আবু হুরেরা আর তালা হতে বর্ণিত তিনি আল্লাহ রাসুল সলাল্লাহ আলাইস্লামকে বলতে শুনেছেন বলতো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে তারা বললেন তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম বললেন এ হল পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাসমূহকে মিটিয়ে দেন